বিসমিল্লা রহমান রাহিম ইমান বিষয়টি এত ছোট বিষয় নয় ইমান ব্যাপক একটা বিষয় এর ভেতরে অনেক কথা আছে কাজে একটা কথাকে জেনে নেওয়ার পর আজ আপনার সামনে যেটা দ্বিতীয় কথা জানাতে যাচ্ছি তাকে বলবো আমি আর কানে ইমান আর কানে ইমান বলতে বস্তু তো কার উপরে ভর করে থাকে যেমন আপনার ঘরের ভেতরে যতগুলো সামান দেখবেন সরঞ্জাম দেখবেন কেউ তো কারোর উপরে ভর করে আছে কোথাও একটা ঠাইনি আছে কোথাও তো কেউ জায়গাটাকে দখল করে আছে সেখানেই না সেই বস্তুটা থাকে তাহলে আমি আপনাকে ইমান গিয়ে বলবো যে ইমানের স্তম্ভ কি ইমান কটা জিনিসের ওপরে দাঁড়িয়ে আছে কটা বস্তুর উপরে সে দণ্ডা আছে সে জিনিসগুলো কি কি তার একটা একটা করে পরিচয় দেব। সব চাইতে খাঁটি এবং নিখুঁত একটা হাদিস বলছি বখারি শরীফের ভেতরে এসেছে তাহলেই যে আল্লাহর নাবী একদিন বসেছিলেন মসজিদের ভেতরে এমন সময় হাজারতে জিবরিল এলেন জিবরিল এলেন বটে কিন্তু তিনি তার আসল রূপ নিয়ে আসলেন না তিনি একটা দেশের মানুষের রূপ নিয়ে যাকে মুদিনের লোকেরা সচরাচর চেনে আবার কোনো কোন সময় এমন হয় যে তাকে চেনে না এসে আল্লাহর নবির সামনে ঠিক বসে গেল মসজিদের সামনে নাবির সামনে বসে গিয়ে তার হাঁটুকে নাবির হাঁটুর সামনে এবং তার মুখটাকে ঠিক নাবিজির মুখের সামনে করে আর পর আগন্তুক ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন আশেপাশে অনেক লোক আছেন তারা শুনছেন তো সেখানে জিজ্ঞাসা বাদ যেগুলো হলো তার মধ্যে একটা জিনিস এই জিজ্ঞাসা হলো এই ব্যক্তি নাবিজি জিজ্ঞেস করে বলছেন আখবের নি আনিল ইমান আল্লাহ রসুল ইমান কাকে বলে ইমান কোন জিনিসটার নাম আপনি একটু ইমান সম্পর্কে যদি আমাকে বলতেন তাহলে এই ব্যাপারে সম্যক জ্ঞান আমার হতো আর আমি নিতে পারতাম তাহলে আল্লাহ রসুল এখানে কটা কথা বললেন টোটাল ছয় খানা কথা বললেন ইমান কাকে বলে হে আগন্তুক তুমি তার প্রথম অঙ্গ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা তিনি এক তিনি এটা যখন হয়ে গেল তারপরে দুই নম্বরে আল্লাহ রসুল বলছেন जे नियोजित कर रेखे सबके आलदा आलदा आलदा आलदा दायित्व भाग कर दिए निजे दायित्व पालन कर फरिश्ता देर उपरे मान रखते এবং ফরিস তাদের সম্বন্ধে উদ্ভট কোনো ভাবনা কোনো ধারণা পোষণ করলে চলবে না যেভাবে আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপারে আমাকে ধারণা দিয়েছেন ঠিক সেভাবেই তাদের সম্বন্ধে আমাকে ধারণা রাখতে হবে তাহলে দুটো হল তিন নম্বরে বলা হচ্ছে যে রসুল আল্লাহর যতগুলো নাবি এসেছেন প্যগম্বার এসেছেন দুনিয়ার মাটিতে সমস্তকে বিশ্বাস করতে হবে তারপরে ও কুতুবিহি আল্লাহ রব্বুল আলামিন। মানুষের কল্যাণার্থে পৃথিবীতে যুগে যুগে কালে কালে নাবিদের কাছে আল্লাহ রাবুল আলমিন কোরআনে করিমের ভেতরে সাহিফা বলে নাম দিয়েছেন কোন গুলোকে আল্লাহ রাবুল আলামিন তার নাম ধরেই উল্লেখ করে দিয়েছেন কাজে যে সমস্ত কিতাবগুলো আল্লাহর কাছ থেকে পেগাম্বারে কিরাম প্রাপ্ত হয়েছেন সে সমস্ত কিতাবগুলোর উপরে আমাকে বিশ্বাস রাখতে হবে অবিশ্বাস করলে চলবে না টাকা অবিশ্বাস করলে চলবে না তাহলে কিতাবের উপরে বিশ্বাস যখন আমার হয়ে গেল তারপরে আসছে কি বলি ওয়ার রেহি তকদির আসছে তকদির মানে কি আমার অদৃশ্যে কিছু লেখা আছে তা আমার কর্মই প্রমাণ করবে আমার অর্থাৎ সারা পৃথিবীর মানুষের কৃতকর্মই সেটাকে ঠিক করে দেয় তকদির আমার অদৃষ্টে কি লিখা আছে যা আল্লাহ রব্বুল আলমিন লিখে রেখেছেন সেটাকে আমাকে মানতে হবে সেটাকে আমাকে বিশ্বাস করতে হবে তা ভালোও হতে পারে তা মন্দও হতে পারে আল্লাহ কি লিখেছেন সেটা তো আমার জানা নেই আল্লাহ কি লিখে রেখেছেন ভালো না মন্দ সেটা আমি জানি না অতএব আমাকে আমার কর্মটা ঠিক আগে নিয়ে যেতে হবে তবে এটার উপরে বিশ্বাস আমাকে রাখতে হবে যে তাকদির বলে একটা জিনিস আছে যার দুটো পট দুটো অঙ্গ সেটা হচ্ছে কি এবং ভালো একটা মন্দ ভালো তাকদিরও হয় মন্দ তাকদির এই জিনিসটার প্রতি আমাকে লক্ষ্য রাখতে হবে আর ওয়াল ওল বা আমি এই ইহ জগৎকে শেষ করবো একদিন এই জীবনটা আমার চিরদিনের নয় এই জীবনের পরে আর একটি জীবন আছে এই দুনিয়াটাই শেষ কথা নয় এই দুনিয়ার পরে আর একটি দুনিয়া আছে আমি এখানে আমার কৃতকর্মের ফল এখানে ভোগ করব না আমাকে অন্যত্র আর এক দুনিয়ায় যেতে হবে সেখানে গিয়ে তার ফল আমি ভোগ করব কি করেছি কি করিনি সেখানেই তা আমার সামনে খাড়ো করা হবে কাজে এই কথাটা বলে আমাকে ক্যামতর উপরে আমাকে পুনর্জন্মের উপরে খাঁটি বিশ্বাস রাখতে হবে যে আমি মরবো মরার পরে আবার আমি জীবিত হব। কেন আল্লা রবুল আলমিন এই কথাগুলোকে পয়েন্ট হিসেবে উল্লেখ করলেন কেন এইগুলোর ব্যাপারে অনেকের ধ্যান ধারণা উল্টো আছে অনেকে এগুলোকে বিশ্বাস করে না যে আবার মরব আবার জীবিত হব তার জন্য আল্লাহর আলমিনের নাবি কি করলেন এই ছখানা জিনিসকে আগন্তুক ব্যক্তির সামনে বলে দিচ্ছেন যে তোমার ভেতরে যতক্ষণ দেখবে এই ছখানা জিনিস বিদ্যমান তাহলে তুমি জানবে যে ইমানের স্তম্ভ সব তোমার কাছে ঠিক আছে ইমান নরবরে নেই ইমান কোনো জায়গায় কোনোটা ক্ষেত্রে গিয়ে কোনোটা দিকে গিয়ে দুর্বল হয়েছে এটা কথা নয় ছানা যে স্তম্ভ আছে প্রতিটা পিলার প্রতিটা স্তম্ভ সমানভাবে তোমার কাছে ঠিক আছে তুমি একজন নিজেকে দাবি করতে পারো তাহলে এই ছটা জিনিস এর ভেতরে একটা যদি দুর্বল হয় দুইটা যদি দুর্বল হয় ধরুন কথার কথা যদি তিনটা দুর্বল হয় চারটাই দুর্বল হয় তাহলে কি বলা যাবে অর্থাৎ একটা গৃহ তার ভেত যদি চার খাটা পিলার থাকে বা আমাদের যদি একটা ঘরের দিয়ে তৈরি ঘরের ভেতরে ছটা যদি পিলার থাকে খুঁটি থাকে একটা খুঁটি যদি আমি টেনে নিই তাহলে আপনি নিজে বলুন তো এ ঘরখানা শক্তিশালী কি যদি দুটো পিলারকে আমি সেখান থেকে সরিয়ে দিই দুটো খুঁটিকে যদি আমি সেখান থেকে সরিয়ে দিই তাহলে আপনি নিজে বলুন তো এ ঘরটা কি শক্তিশালী আপনি এর উত্তরে বলবেন অবশ্যই না এটা শক্তিশালী নয় তাহলে छ खाना स्तम्भ छखाना और कान के आल्ला नबी गुन दिए बलें य छा जिनि ई मानदंडमान भेतरी आपके सजाग दृष्टि रेखे चलते को खुटी दुरबल हो जाए तो एम क्षेत्र तो नईने दुरबलता प्रकाश पाँच कथार कथा बोली आल्लर फरिश्ता सम्बन्धे अनेक ध्यान धारणा छो कि लोकर ध्यान धारणा आम আল্লাহ রবুল্লা আলমিন তাদের সামনে বলেছেন ওই সমস্ত লোকেদের কথা যে তারা বলছে কি হাউল তারা হচ্ছে কি আল্লাহর আল্লাহর যেখানে স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি কারো থেকে জন্ম নেননি তিনি কাউকে জন্ম দেন না তিনি কাউরি মুখাপেক্ষী নন তিনি আপনি বলুন যে আল্লাহ রবুল আলমিনের ইমানের সম্বন্ধে যেটা কাম্য এবং যেটা আল্লাহ রবুল আলমিন চাইছেন যে ছান আর কানের মধ্যে মালায়কার উপরে ইমান রাখা সেখানে যদি এতটাই দুর্বলতা প্রকাশ পায়। তাহলে তার ইমান আছে বলা যাবে বলা যাবে না আমাদের দেশেই কিছু লোক আছে। যারা বিশ্বাস করে না বলে থাকে তারা। নয়, পুনর্গমন অর্থাৎ আজকে আমি আছি কালকে আমি থাকবো না আমার এই দেহটা নষ্ট হয়ে যাবে কিন্তু আমার রুহটা নষ্ট হবে না এ দেহ অন্যত্র চলে যাবে আমি যদি ভালো কর্ম করে খান থেকে মরতে পারি তাহলে হয়তো আমি আগামী দিনে এই দেহটা আমার চাইতে আরো কোনো উত্তম দেহর মধ্যে দিয়ে এসে বিকশিত হবে আবার এমনও দাবি আছে যে যদি আমি ভালো কাজ করে যেতে না পারি আমার জীবনটাকে যদি নোংরামির মধ্যে ডুবিয়ে রেখে কলঙ্কময় জীবন কাটিয়ে যদি আমি মরি তাহলে তাদের ধারণা কি যে আগামী জন্মে আমি জন্ম যখন নেব তখন যেই মানুষ হিসাবে আমি জন্ম পেয়েছিলাম তার চাইতে আরো নিকৃষ্টমানের মানের কোনো জীব হয়ে আমি জন্ম নেব। তারই জন্য কোন এক ধরনের শ্রেণীর ধারণা আছে কি জানেন প্রেম করে যে বাবা লুকি আছে নাও জুবিল্লা এই ধারণার বশবর্তী হয়ে তারা এই কথাটা বলে এটা বলা ঠিক নয় সঙ্গে থাকুন আবার আপনার সামনে ছোট্ট একটা বিরুদ্ধের পর ফিরে আসছি ইনশাল্লাহ ट गेश प्रत्येक टाइम से जुआ दे देख किलि रविवार प्रत साढ़े एगार सम्प्रचार विंगलेश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 शुक्रवार रत नीस मुहम्मद सलहु वर्णित रसुल्लाह सल्लासम विपद नेमेर कारण तुम्हारे क्यों जान मृत्यु कमना ना करते ही चाय तब जान हि आल्लाह के जीवित रखे जीवन पक्षे कल्याणकर मृत्युदान कर जो मृत्युम पक्षे कल्याणकर सही बुखार ही सप्तम खंड असुस्थता अध्याय हादिस संख्या पाँच हजार छश एक মহান চরিত্র দিয়ে ইনকালা আলা খুলকুন আযীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী জান্নাত যাওয়ার রাস্তা দিয়ে তোমরা সবাই মিলে ঈমান আনো আল্লাহর প্রতি তার রাসূলের প্রতি শাহ ওয়ালিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम সৃষ্টির জন্য महान आल्लाम के समस्त बन भ्रांत धारण और बशवर्ती हर कारण नष्ट होते कथा के बुझाता हाँ এই বিষয়ের ভেতরে ছ খানা স্তম্ভের যে আলোচনা দেয়া হলো কোনো একটি বিষয়ে সামান্যতম দুর্বলতা রাখলে চলবে না এটাকে যদি এখন খুলে খুলে খুলে খুলে আপনার সামনে আমি ব্যক্ত করি তাহলে এইভাবে তার ব্যাখ্যাটা হবে যে প্রথমে আল্লাহ আলমিনের উপরে ইমান রাখতে হবে আর কিভাবে ইমানটা রাখতে হবে খুব সংক্ষেপে যদি বলি তিনি রুজিদা তা সারা পৃথিবীর যত জীব জগৎ আছে যত জড় জগৎ আছে সবকে তিনি নিয়ন্ত্রণ করেন তিনি সবকে আহার দেন এবং নিয়ন্ত্রনা আল্লাহ একক ক্ষমতার ধারক এবং আল্লাহর উপরে একমাত্র ইমান আনার এই পরিচয় কোরআনে কারিম আল্লাহ রবুল আলমিন বলছেন একগুলো ফারিস্তাদের কাজ হচ্ছে সারা দিন সারা রাত সারা দিন সারা রাত আল্লাহ রবুল আলমিনের নামে তসবি বয়ান করা তারা রাত আর দিন রাত আর দিন বছরকে বছর শুধু তসবিহ শুধু তসবিহ বলে চলে যাচ্ছে আল্লাহুল কোরআনে করি খান যারা জিবরিল শত্রু মনে করে তাহলে জিবরিলের নাম এখানে এসেছে হজরতে জিবরিল এর কাজ হচ্ছে আদম থেকে শুরু করে আখেরি নবী হজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী ও পর্যন্ত তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ নিয়ে হাজির হওয়া তিনি আল্লাহ এই কাজে নিযুক্ত করেছেন আবার কোরআন করিমের ভেতরে সুরা বাকার মধ্যে আর একজন ফরিস্তার নাম আলোচনা হয়েছে তাকে বলা হয় মিকাইল আল্লাহ রাবুল আলমিন আরেক এক আলোচনা করেছেন আরেক ফরিস্তার নাম তাকে বলছেন কি তোমাদের জান সারা পৃথিবীর যতগুলো জান আছে জীব আছে প্রাণী আছে সমস্ত জীবের সমস্ত প্রাণীদের প্রাণকে টেনে বার করে নিয়ে যায় কে নিয়ে যায় ওই বিভাগে যাকে আল্লাহ রব্বুল আলম নিযুক্ত করে দিয়েছেন সেই ফরিস্তাই নিয়ে যায়। সেই ফরিস্তার নাম সম্বন্ধে আমাদের মধ্যে আমাদের দেশের দিনীয়তার ভেতরে লেখা আছে কি জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল শব্দটা আল্লাহিনে কাসির বলছেন এটা কোরআন এবং হাদিসের মধ্যে থেকে কোনো জায়গাতে তাকে উল্লেখ করা যায় না এটা মানবের রচনা করে দেওয়া নাম কাজে এভাবে যদি কেউ বলে তাহলে সে ব্যাপারে অন্ততপক্ষে সাবধানতা অবলম্বন করাটাই বেশি ভালো তাহলে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের ভেতরে এমন কিছু ফরিস্তার নাম উল্লেখ করলেন যদি কথা বলা যায় অন্যান্য ফরিস্তাদেরকে আমরা চিনি না বা জানি না এই সমস্ত ফরিস্তাগুলোদের জন্য আল্লাহ তালা যে সমস্ত ডিউটিগুলোকে ধার্য করে দিয়েছেন তাদের উপরে আমার ইমান আছে তো যেমন আল্লাহ রাবুল আলমিন দায়িত্ব দিয়েছেন কাকে ইসরাফিল যেদিন বাঁশিতে ফুঁক দেওয়া হবে যেদিন সিংহাতে ফুঁক দিয়ে দেওয়া হবে সেদিন এই দুনিয়াটাকে আবার বরবাদ করে দেওয়া হবে আবার এই বরবাদ দুনিয়াকে দ্বিতীয়বার জন্ম দেওয়া হবে তখন আল্লাহ রাবুল আলমিন বলছেন আবার ফুঁক দিতে বলা হবে কাকে ফুঁকের জন্য যাকে নিযুক্ত করা হয়েছে সেই ফারিশ তাই এই কাজটা করবেন তিনি হচ্ছেন নিসরাফিল তাহলে এর উপরে যদি আমার বিশ্বাসের ত্রুটি চলে আসে না ওইভাবে নয় দুনিয়া এমনিতে উলট পালট হয়ে যাবে যেমন বস্তুবাদীরা বলে থাকে এমনিতে সাইক্লোন হবে যেমন বস্তুবাদীরা বলে থাকে ভূমিকম্প হবে দুনিয়া উলট পালট হয়ে যাবে তাহলে এইভাবে দুনিয়া উলট পালট হয়ে যাবে এইভাবে সাইক্লোন বয়ে গিয়ে সব দেশ বরবাদ হয়ে যাবে শহর নগর সব শেষ হয়ে যাবে এভাবেই এভাবে হবে না এর যিনি নিয়ন্ত্রক তিনি এটাকে ঘটাবেন তিনি এটাকে করবেন এবং এটা ঘটাবার জন্য তিনি নিযুক্ত করেছেন সেই ফরিস্তাকে তাকে তার দায়িত্ব পালন করতে হবে আবার আল্লাহ রবুল আলমিন বলছেন আমি একজন ফরিস্তাকে নিযুক্ত করে রেখেছি সারা দেশে এখান থেকে ওখান ওখান থেকে ওখান সারা দুনিয়ায় যেখানে যেখানে প্রয়োজন আছে সেখানে সেখানে তাকে বৃষ্টি নামাতে হবে বৃষ্টি নামাই ফরিস্তা তাকে আল্লাহ রব্বুল আলমিন আদেশ করেন আল্লাহর আদেশটাকে সে পালন করে মাত্র সে একটা দায়িত্ব নিয়ে কাঁধে নিয়ে দায়িত্বটাকে নিয়ে সে চলছে এই ব্যাপারে যদি আমার কাউরি ইমান আমাদের এইরকম থাকে যেমন আমরা বলি না অসময়ের বৃষ্টি যেমন আমরা অনেকে বলি এখন কি প্লাবনের সময় এখন কি বৃষ্টির সময় এখন তো বৃষ্টির সময় নয় এখন কেন বৃষ্টি হচ্ছে ধান খেত ডুবে গেল এই হয়ে গেল ওই হয়ে গেল। এই নষ্ট হয়ে গেল এই বলে আমরা আমাদের অনিষ্টকে আমরা আমাদের ক্ষয়ক্ষতিকে আমাদের দৃষ্টি দিয়ে বিচার করি আর করে আক্রমণ শানাতে যাই কার উপরে আল্লাহরিসার উপরে এটা ভুল আল্লাহ যখন সারা কাঁ সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন তখন কখনো পানি লাগবে কখনো পানি লাগবে না তা আল্লাহ ভালো জানেন এখানে আমার বলার কিছু নেই আমার মন্তব্য করার কিছু নেই আল্লাহ ভালো বুঝছেন আল্লাহ রবুল আলমিনা আল্লাহ আকারের কিতাব তাকে বলা হয় আমাকে বিশ্বাস রাখতে হবে যেমন আল্লাহ বলছেন একটা পুস্তিকা দেওয়া হয়েছিল তা তিনি নিজের কাছে আল্লাহ কোরআনে করিম সম্বন্ধে বলছেন তাকে লহে মাহফুজ থেকে আনা হয়েছে তাকে সংরক্ষিত করা হয়েছে তা মাহফুজ আমাকে সেভাবেই বিশ্বাস রাখতে হবে যে লহে মাহফুজ এ আল্লাহ তালা কোরআনে করিমের ভেতরে ইঞ্জিল শব্দটাকে ব্যবহার করেছেন তরাত শব্দটাকে ব্যবহার করেছেন হাজরাতে দাউদ আলাহ সাল্লা সাল্লাম সম্পর্কে বলেছেন তাকে জাবুর দেওয়া হয়েছিল এই কথাগুলো কোরানে করিমের ভেতরে সব লেখালেখা আছে তাহলে এই কিতাবের নাম এবং এই কিতাব কাকে দেওয়া হয়েছিল তা সংযুক্ত করে আমাকে তার উপরে ইমান রাখতে হবে সেই কিতাব আমি মানতে বাধ্য নই বা আমি মানতে বাধ্য না বাধ্য নই এ প্রশ্ন আপনার কাছে আনছি না যখন আল্লাহর কিতাব কোরআনে করিম আমার সামনে চলে এসেছে তখন আগেকার পূর্বেকার কোনো কিতাব মানতে আমরা বাধ্য নই আল্লাহ রবুল আলমিন পূর্বেকার শরিয়তটাকে কি করে দেন তাকে ভ্যানেস করে দেন এখন এই শরিয়াত আমার কাছে থাকবে যেই শরিয়াত আমার আখির দাবি হজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লাম আমাকে দিয়েছেন এবং তিনি আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়েছেন কাজে আমরা এইটাকে মানার জন্য দায়িত্ব প্রাপ্ত আমরা মুকাল্লাফ একে বলা হয় মুকাল্লাফ এছাড়া তার উপরে তাহলে আমার ইমান কিসেত ইমান বলতে এইটাই হ্যাঁ আল্লাহর আলমিন হ্যাঁ আল্লাহর আলমিনে দাউদ আলহ সালামকে আল্লাহ রব আলমিন জাবুর দিয়েছিলেন তাতে তার দিনের তার দেশের তার শাসনামলের সবকিছু কথা আল্লাহ তালা তাতে লিখে রেখেছিলেন এইভাবে আমাকে বিশ্বাস রাখতে হবে আর তারপরে শেষের বেলায় আসছে কি যেমন আল্লাহ তালা বলেছেন কেয়ামত সম্বন্ধে ইয়াস আলো আয়া কেয়ামা কবে কেয়ামত হবে কেয়ামত হবে না হবে না একদল লোক এভাবে প্রশ্ন করে যে কেয়ামত আমার হবে নাকি তারা সেই কঠিন সংকটের দিন সম্বন্ধে জিজ্ঞেস করতে আসছে যে ব্যাপারে তাদের নিজের সন্দেহ রয়েছে তারা এটাকে বিশ্বাস করে না তাহলে আল্লাহ রব্বুল আলহামিন সেই দিন সম্বন্ধে বলছেন ইয়াস আলো আয়ানা ইয়াম কেয়ামা কবে কেয়ামত হবে তাহলে তার জন্য আল্লাহ রব্বুল আলমিন কিছু নিদর্শন বলে দিয়েছেন অনেক নিদর্শন আছে এবং সেগুলো নিদর্শন মাটিতে হবে আল্লাহ রবুল্লা আলমিন বলবে দুনিয়াকে শেষ করে দিতে হবে তাহলে সেই দিন হবে কেয়ামত আর এই কথাটাই কেয়ামাত ভেতরে আল্লাহ রবুল এভাবেই আলোচনা করেছেন ফায়জা বরেক আল ও খাসাফ আল কামর অজুমিয়া শ্যামসবাল কামার যেদিন আসমানকে ভেঙে দেওয়া হবে যেদিন সূর্য বে নূর হয়ে যাবে তার সমস্ত নূর সমস্ত আলো কোথায় বিলীন হয়ে যাবে পাহাড় তুলার মতো উড়ে বেড়াবে এবং ভূমিকম্প হবে দেশের ভেতরে হয়ে এক থেকে এদিক ওদিক থেকে ওদিক সব এলো পাথারি হয়ে যাবে উলট পালট হয়ে যাবে জানবে যাহা হ্যাঁ তাহলে কেয়ামত সন্নিকটে আর এভাবেই আল্লাহ রাবুল আলমিন কেয়ামতটাকে কায়েম করবেন আমাদের সামনে তাহলে আমাদের উচিত যে আমার মনের ভেতরে দুর্বলতা নেই আল্লাহ রব আলমিন আপনাকে এবং আমাকে এই বস্তু কটাকে হেফাজত করার এবং তার উপরে দণ্ডাইমান থাকার তৌফিক দান করেন আল্লাহামে রবহাম এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাই অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য আল্লা পাঠিয়েছেন জন্য যা সব থেকে পবিত্র বই আল্লাহর আল্লা কালাম তাছাড়া জামুমিনের জীবনকে আলোকিত করে দেয় দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় My name is Fadiq Zakinay. I am Zikralay. My name is Rustaay. You are the best of people, the wife like. of mankind, and tell like, and forbidding Allah, and believing in Allah. Kun sum khaira ummatina, ukhridzatilinash, ta'amuruna bil ma'rufi, waddanhaawna allina munkari, waddu'uminouna billah. my prayer my sacrifice my life and my death are all for Allah sustainer of the world Marriage or divorce solution or problem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 विश्वजहान पर सुंदर एक विधान नार ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन बिलाल मदानी तुन् आलो के जीवन गढ़ार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 छाय पुन सम्प्रचार दोपुर देर बीस टी बांगल्